الن أَو حَن إلَكَكَمَاأَ حَن إِ نُح وََّبين م بَع وَأَ حَن إِ عبَضهم وَإسماعين وَإصْحافَ وَيَعقُوبَ وَ الأسبَطِ وَعس وَأَوبَ وَيونوس وَيون وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك مِنْ قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى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 পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকভাবে পূর্ববর্তী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ ইউসাহ নুন তার কাছে বন ইসরায়েলের নেতৃত্বের দায়িত্ব অর্পিত হল ইউসাহেবনে নুন কুরআনে তার কথা উল্লেখ করা হয়েছে মুসা আলা খাদেম বা বৃত্ত হিসেবে ফাতাহু তিনি ছিলেন মুসা আল্লাহ সাল্লামের খাদেম সেই হিসেবে তিনি মুসা আলাহিসাল্লামের সহতর জন্য ঐকট্য লাভ করেছেন এবং তিনি নবুয়াতের খুব কাছাকাছি ছিলেন মুস আল্লাহ সাল্লামকে কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে তিনি ছিলেন মুসা আলাহিস্লামের ছাত্র যোগ্য শিক্ষকের যোগ্য ন্যায় প্রায়ণ ছাত্র পরবর্তীতে আমরা দেখতে পাই মুসা আলাহিসাল্লামের মৃত্যুর পর আল্লাহ সুহামতাল্লাহ ইউ সাহেবনে নুন আলাহিস্লামকে নবুয় দান করলেন এবং তার নবুয়তের ব্যাপারে কুরআনে উল্লেখ করা হয়নি বরং এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি রাসুল্লাহ সাল্লাহিস্লামের সহি হাদিস থেকে কুরআনে আল্লাহ সুহামতালাহ ইউ সাহেবনে নুন আলাহিস্লামের নাম উল্লেখ করেননি তবে তার প্রসঙ্গে একাধিক আয়াতের লালস মহতাল আলোচনা করেছেন অলসভ মহত আল্লাহ বলেছেন রাজুলানি মিনাল রাজিনা ফোন দুই ব্যক্তি যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল যারা বাকি বনি ইসরায়েল জাতিকে উদ্বুদ্ধ করে দিহাদিন দিকে আহ্বান করে বলছিলেন তোমরা শহরের ফটকে পৌঁছাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন ইউসনে নুন তিনি ইংরেজিতে পরিচিত যশোয়া নামে তিনি বলি ইসরায়েলের নেতা এবং তার নেতৃত্বে আমরা দেখতে পাই বাইতুল মগদিস জেরুজালেম আল্লাহ সুতাল্লাহ বিজয় করেছেন বিজয় দান করেছেন ইসরাইলদেরকে। জেরুজালেম বিজয়ের মতো এই গৌরবজনক বিষয় এটা মুসা আলাহিসাল্লাম কিংবা হারুন আলাহিস্লামের নেতৃত্বে নয় এটা হয়েছে ইউসাহ নুন আলাহিসামের নেতৃত্বে কেন এই গৌরবময় বিজয় বিলম্বিত হয়েছিল এই ব্যাপারে আমরা ইঙ্গিত পাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কথা হতে বনে ইসরাইল যারা মিশরে ফেরাউনের অধীনস্থ গোলাম ছিল এবং দাসত্বের মধ্য দিয়ে বড় হয়েছিল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 মুসা এবং হারুন আল্লাহিসামের নেতৃত্ব এবং দীক্ষার অধীনে তারা স্বাধীনভাবে বড় হয়েছে এরাই হচ্ছে সেই প্রজন্ম পরবর্তীতে যাদের হাতে জেরুজ বিজয় অর্জিত হয়েছে তিনি সেই বাছুর পূজারীদের একজন ব্যক্তিও জেরুজালে প্রবেশ করতে পারেনি সেই জেনারেশনের প্রত্যেকে বিগত হয়েছে তাদের স্থলে এসেছে নতুন এক জেনারেশন যারা তৈরি হয়েছে মোসা এবং হারুন আলাহ ইসলামের হাতে তাওরাতে শিক্ষায় শিক্ষিত স্বাধীন চিন্তা চেতনা বিশিষ্ট এক নতুন প্রজন্ম যারা যোগ্য নেতৃত্ব এবং বিজয়ের পতাকা তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন মুসা আল্লাহিসাল্লাম বন ইসা নিকট প্রেরিত রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বিজয় আসলো ইসাহেব নেন নূন আলাহিসামের হাত ধরে তিনি কিনা মুসা আল্লাহিসামের শিষ্য তার ছাত্র এটা ঠিক যে মোসা আলাহ সাল্লাম বনী ইসরা নিকট প্রেরিত রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি এই জাতির প্রতিষ্ঠাতা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 এমনকি যে আঘাতে সেই মৃত্যুর ফেরস্তা যিনি মানুষের আকৃতিতে এসেছিলেন তার চোখ বের হয়ে এসেছিল মৌসা আলাহিসাল্লাম বিষয়টিকে অপত্যন্ত করেছেন কারণ এখনও তিনি জেরুজালেমকে বিজয় অর্জন করতে পারেননি কিভাবে তার মৃত্যু হতে পারে কিন্তু যখন পরবর্তীতে তিনি জানতে পারলেন যিনি এসেছিলেন তিনি মৃত্যুর ফেরেস্তা এবং তার নির্ধারিত সময় হুরিয়ে এসেছে তবুও তিনি আল্লাহ সুমদ আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন ইয়া আল্লাহ আমি এখন মৃত্যুবরণ করব কিন্তু আমাকে যতটা সম্ভব জেরুজালেমের কাছে গিয়ে মৃত্যুবরণ করার সুযোগ প্রদান করুন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 তার নেতৃত্বে তারা জেরুজালকে বিজয় করেছে তৎকালীন ফিলিস্তিনের সম্প্রদায়ের বিরুদ্ধে যারা দৈহিক ছিল বিশাল আকৃতির শক্তিশালী এবং নিষ্ঠুর জাতি তাদের বিরুদ্ধে সাহেবনে নুন তিনি বন ইসরালকে এই যুদ্ধে নেতৃত্ব প্রদান করে যাচ্ছিলেন যখন তিনি লড়াই করছিলেন সেটা খুবই ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটা সংঘর্ষ ছিল সারাদিনের লড়াই শেষে ইউ সাহেবনে নুন তিনি দেখলেন তিনি দেখলেন বেলা যাচ্ছে দিন শেষ হয়ে আসছে অথচ আজকে যদি তিনি চূড়ান্ত অর্জন করতে না পারেন তাহলে শত্রুপক্ষ নতুন দিনে নতুন সৈন্য সামন্ত নিয়ে নতুন শক্তিতে নামবে এবং চূড়ান্ত বিজয় লাভ করা খুবই কঠিন হয়ে যাবে ইউ সাহেব নুন আল্লাহ সাল্লাম তিনি আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন এবং দেখুন কিভাবে আল্লাহ সাহায্য আসল এই বিষয়টি আমাদের মনে রাখা উচিত আমাদের রবকে আমাদের রবীন্দ্র আল্লাহ সহ আলাহ তিনি আমাদের মাওলা তিনি আমাদের অভিভাবক রক্ষাকর্তা অপরদিকে কুফ্ফারদের কোনো অভিভাবক নেই কোনো মাওলা নেই রক্ষাকর্তা নেই অস্তগামী এবং মুসনাদের আহমাদে বর্ণিতাম তিনি আমাদেরকে সেই মহান যুদ্ধ সম্পর্কে বর্ণনা দিয়ে বলেছেন ইউ সাহেবনে নুন সূর্যের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বললেন আমিও একটি আদেশকে পালন করে যাচ্ছি আর তুমিও একটি আদেশকে পালন করে যাচ্ছ আমরা উভয়ই আল্লাহ আদেশকে পালন করে যাচ্ছি কাজে তুমি থেমে যাও আকাশে স্থির হয়ে যাও তিনি সূর্যকে আসমানে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুহামতাল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ সুহামতাল্লাহ তাদের বিজয় প্রদান করার জন্য সেই সূর্যকে আসমানে স্থির করে দিলেন যতক্ষণ না পর্যন্ত তিনি শত্রুদেরকে নির্মূল করলেন চূড়ান্ত বিজয় অর্জন করলেন ততক্ষণ পর্যন্ত সূর্য ওই আসমানে স্থির হয়েছে আক্ল সুহান আল্লাহ বেলা ডুবলোনা এবং বনি ইসরায়েলকে এভাবেই তাদেরকে করা সাহায্যের ওয়াদাকে আল্লাহ সুবাহতাল্লাহ বাস্তবায়ন করলেন এই ওয়াদা আল্লাহ সুবাহতাল্লাহ চল্লিশ বছর আগেই প্রদান করেছিলেন কিন্তু তখন তারা আল্লাহ সুবাহাতাল্লাহ সেই ওয়াদার উপরে ভরসা করতে পারেনি এবং নিজেদের নিচু মন মানসিকতা অতিক্রম করতে পারেনি যার কারণে সেই দাদাবর লাঞ্ছনা তাদের উপরে চলে আসত ইউ সাহেব নুন আলাহ ইসলামের সময় ব্যক্তিরা যাদেরকে তাওরাতে শিক্ষা শিক্ষিত করা হয়েছে তারা আল্লাহ সুভাতাল্লাহর করা ওয়াদের উপরে ভরসা করে যুদ্ধ করেছেন জিহাদে অগ্রসর হয়েছেন এবং তাদের আল্লাহ সুভাতালা কিভাবে সাহায্য করেছেন সেই সূর্যকে আল্লাহ সুভাওয়ালা আসমানে থামিয়ে দিয়েছেন যতক্ষণ না তারা বিজয় অর্জন করেছেন সূর্যকে আল্লাহ মহামতাল্লাহ আসমানে থামিয়ে দিয়েছেন রাসু সাল্লাহ সাল্লাম মুসনাদ আহমদের বর্ণিত হানি বলেছেন ইউ সাহেবদের নুন ছাড়া অন্য কারো জন্য আল্লাহ সুভাওয়াল্লাহ ওই সূর্যকে আসমানে থামিয়ে দেননি কাজেই বিজয় এটা বাহ্যিক কোনো প্রভাবকের উপরে নির্ভর করে না সংখ্যার উপরে নির্ভর করে না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 যে কোনো গর্ভবতী উঠনি বা ছাগল কয় করেছ এবং তার প্রসবের জন্য অপেক্ষা করছ সে আমার সঙ্গে এসোনা বিরত থাকো। আল্লাহ নবী ইউসাহ নুন আলাহিসাল্লাম তিনি চাননি সংখ্যা বৃদ্ধি করতে এমন ব্যক্তিদেরকে নিয়ে যাদের হৃদয় অন্য কোনো কিছুর প্রতি আসক্ত তিনি প্রাধান্য দিয়েছেন ইখলাস এবং দৃঢ় বিশ্বাসকে ইয়াকিনকে কারো যুদ্ধে পুরোপুরি মহোনিবেশ করা সম্ভব নয় যদি এমন হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিদের না আসাই উত্তম বরং সে বসে থাকুক তার সম্পদ এবং পরিবার নিয়ে এটাই হচ্ছে সাইদিনা ইউসাহ নুন আলাহিসামের গল্প তারা জিহাদ করলেন আল্লাহ করলেন আল্লাহ করলেন জেরুজালেম মুক্ত হল তারা প্রবেশ করলেন তারা তাদের গঠিত ইসলামী রাষ্ট্রের সীমানাকে ক্রমাগত বর্ধিত করে যেতে লাগলেন এবং ক্রমাগত জিহাদ চালিয়ে যেতে লাগলেন মুসাল্লাম হারুন আল্লাহামের মৃত্যু এবং পরবর্তীতে ইউসাহেবেন নুন আলাহিসের মাধ্যমে জেরুজালেম বাইতুল মাকদিস বিজয়ের কয়েকশো বছর পর অনেকগুলো জেনারেশন চলে গেছে ধীরে ধীরে বনি ইসরায়েলের মধ্যে প্রবেশ করেছে নানা ধরনের করাপশন ফলে আলাসুফ মোহামতলা তাদের শত্রুকে আবারও তাদের উপরে প্রাধান্য বিস্তার করার সুযোগ দিয়েছেন এই সময়ের মধ্যে বনি ইসরায়েল ক্রমাগত একের পর এক দিহাদ চালিয়ে এসেছে যখন শত্রুরা তাদের উপরে প্রাধান্য বিস্তার করলো। ইয়াকুব আল্লাহ ইসলামের সন্তানেরা ইসরায়েলের বংশধরেরা তাদের কাছে থাকা নবীর কাছে এসে অনুরোধ জানাতে লাগলো তারা বললো কুরআন বর্ণনা করেছেন তাদের সম্পর্কে মূসার পরেই তুমি কি বনি ইসরায়েলের একটি দলকে দেখনি যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে আমাদের জন্য নির্ধারণ করে দিন একজন মালিক একজন বাদশাহ যার অধীনে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি যিনি আল্লাহ নবী তিনি বিচক্ষণ ছিলেন তিনি জানেন দাদের মানসিকতা সম্পর্কে তিনি একটি প্রশ্ন করলেন তিনি বললেন তোমাদের প্রতি ও কি এইরকম ধারণা করা যায় যে যখন লড়াইয়ের হুকুম চলে আসবে তখন তোমরা লড়াই করবে না আল্লাহ নবী চাইলেন তাদেরকে করে নিতে তারা যে অনুরোধ করছে আমাদেরকে একজন যোগ্য নেতা দান করুন আমরা তার অধীনে আল্লাহর পথে যুদ্ধ করব নবী তাদেরকে প্রশ্ন করে যাচাই করে নিলেন যখন সত্যি জিহাদের হুকুম চলে আসবে তখন আবার তোমরা বেঁকে বসবি না তো তারা কি জবাব দিয়েছিলাম তাল্লাহ কুরাহী সংরক্ষণ করেছেন তারা বলেছে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 ময়দানে গিয়ে হাজির হয় যারা বলে আমরা আগ্রহী আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে অনেকেই আল্লাহ রাস্তায় জিহাদ করবে বলে তাদের প্রতিজ্ঞার কথা ঘোষণা করে মানুষ বাকিরা খুবই উত্তেজনা এবং করে আগ্রহ করে কিন্তু যখন বাস্তব পরিস্থিতি সম্মুখীন হয় তারা পৃষ্ঠ প্রদর্শন করে এবং পলায়ন করে আলোসভা আল্লাহ কুরআনে বর্ণনা করে বলেছেন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 এটা বলা খুবই সহজ আমরা ইচ্ছা করে দিই দীর্ঘদিন বিজয় করতে পারবো আমরা আক্রমণ করব ইহুদিদের ধ্বংস করে দিবস করা ত্যাগ শিকার করা নিজেদেরকে প্রস্তুত করা ত্যাগ শিকারের মানসিকতাকে ধরে রাখা এটা সহজ কোনো বিষয় নয় এই দীর্ঘ মেয়াদী ত্যাগটি এটাই হচ্ছে সত্যিকারের জিহাদ জিহাদ শুধুমাত্র এককালীন কোন একটি ত্যাগ শিকারের বিষয় নয় বরং লম্বা সময় ধরে এই এক শিকার করার মানসিকতাকে ধরে রাখা এটাই হচ্ছে জিহাদ এবং ঠিক এই জায়গাতে এসেই অধিকাংশ মানুষ নিজেদের ব্যর্থতাকে প্রকাশ করে আপনাকে যদি বলা হয় এককালীন কোন একটি বিশেষ ঘটনায় ত্যাগ স্বীকার করার জন্য আপনি হয়তো একটি জ্বালামুয়ী ক্ষুদ্র প্রদানের মাধ্যমে আশেপাশের পরিবেশকে গরম করে তুলবেন মানুষদেরকে উত্ত্রেজিত করে তুলবেন কিন্তু পরবর্তী দিন দেখা যাবে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে কোন একটি বিষয়ে দান করার জন্য আপনি হয়তো নিদর্শন স্থাপনের জন্য উৎসাহ করার জন্য এত বেশি পরিমাণে দান করলেন মানুষ আশ্চর্য হয়ে যাবে কিন্তু একবার হতে পারে পরবর্তী দিন পরবর্তী সপ্তাহে পরবর্তী মাসে ধারাবাহিকভাবে এই কাজ করে যাওয়া এটা সহজ কোনো বিষয় নয় কাজেই যখন ধারাবাহিকতা রক্ষা করে দীর্ঘমেয়াদী জিহাদের বিষয় চলে আসে মানুষ সেখানে হার মানে নতি স্বীকার করে বনি ইসরাই লোকেরা এর আগে তারা অবাক হয়ে বলছিল কেন আমরা আল্লাহ রাস্তায় ইতিহাত করবো না কেন আমরা যুদ্ধ করবো না যখন কিন্তু আমাদেরকে আমাদেরই ঘরবাড়ি থেকে আমাদের সন্তানদের কাছ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে অথচ যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে লড়াই করার আদেশ চলে আসলো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 আল্লাহ সুহামতাল্লাহ ফুল সংরক্ষণ করেছেন আল্লাহ বলেছেন আর তাদেরকে তাদের নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তালুদকে তোমাদের জন্য মালিক তোমাদের বাদশাহ তোমাদের নেতা সাব্যস্ত করেছেন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 আল্লাহ যাকে ইচ্ছে তাকে রাজ্য ক্ষমতা দান করেন আল্লাহ হচ্ছেন অনুগ্রহ দানকারী সমস্ত বিষয়ে অবগত তাদের নবী তাদেরকে বললেন উনিশ যে নবী তাদের মধ্যে ছিলেন তিনি বললেন আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন তালুদকে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 মানুষ জিজ্ঞাসা করে অমুকের কত সম্পত্তি আছে সে কি লাখ কত আর যদি তার সালাদ দিনদারিতা সিয়াম পালন কোনো কিছুতেই কি শেষে যায় না টাকা পয়সা নেই তো তার কোন মূল্যও নেই কিন্তু আল্লাহ নবী তিনি তাদেরকে শিক্ষা দিলেন এটা সঠিক বিষয় নয় তিনি বললেন তাকে তোমাদের মধ্য থেকে নির্বাচন করেছেন বাছাই করেছেন আল্লাহ নির্বাচন করেছেন এই কথাই যথেষ্ট হতে পারে যে কোন তর্ক এবং বিতর্কের সমাপ্তি ঘটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাকে পছন্দ করেছেন এরপরে আর কোনো যুক্তিতর্কের কোন সুযোগ থাকে না জাত বর্ণ সম্পদ কোনো কিছুই আর সেখানে আসে না আল্লাহ যদি কোনো কিছুকে ঠিক করে থাকেন সেটা মেনে নেওয়া ছিল আমাদের কোনো অপশন বা সুযোগ আর নেই কিন্তু লক্ষণীয় বিষয় কেন আল্লাহ সুল্লাহ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 জ্ঞান নির্ভর করে আপনি কোন কাজের সাথে জড়িত তার উপরে যদি আপনি সামরিক ক্ষেত্রে মিলিটারি বিষয়ে আপনাকে কোন দায়িত্ব প্রদান করতে হয় তাহলে দেখতে হবে যুদ্ধক্ষেত্রে ফিল্ডে আপনার অভিজ্ঞতা কেমন এ কারণে আমরা দেখতে পাই খালেদ বিন ওয়ালিদকে নির্ধারণ করেছিলেন মুসলিমদের সেনাপতি আর আউব করা তানহকে নির্ধারণ করেছিলেন মুসলিমদের খলিফা প্রত্যেকের কাজের জন্য তার নিজস্ব কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে তালুদের ছিল বইসাইলকে জিহাদে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এর জন্য আলসু মহাতালা তাকে যোগ্যতা দান করেছেন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 কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে এই দুইটি গুণ আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং তার প্রয়োজনীয় সামর্থ্য বা শক্তি আল্লাহ নবী তাদেরকে বললেন বস্তুত আল্লাহ তার তাকেই রাজত্ব দান করেন যা কি ইচ্ছা আল্লাহ হচ্ছেন অনুগ্রহ দানকারী সমগ্র বিষয়ে অবগত বনে ইসরাইলের সাথে থাকা নবী তাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিলেন তিনি বললেন لآيَةَ مُلْكِهِ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ آلُ مُوسَى وَآلُ هَارُونَ تَحْمِلُهُ নেতৃত্বে একটি চিহ্ন বা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করবেন এবং সেটা কি সেটা হচ্ছে তোমাদের কাছে একটি সিন্ধুক আসবে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মনে সন্তুষ্টির জন্য এবং এর মধ্যে থাকবে মোসা হারুন এবং তার সন্তানদের পরিত্যক্ত কিছু সামগ্রী ব্যবহার্য সামগ্রী সেই সিন্ধুকটিকে বহন করে আনবেন আল্লাহর ফেরেস্তারা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 মুসা আল্লাহিস্লাম হরুন আল্লাহাম এবং তার পরবর্তী বংশধরদের কিছু পরিত্যক্ত ব্যবহৃত সামগ্রী যা একটা সিন্ধুকে সংরক্ষিত ছিল যেটা পরবর্তীতে বনি ইসরা তারা হারিয়ে ফেলে তাদের উপরে অন্যান্য জাতিগুলো সেই সিন্ধুকে আবার তাদের কাছে হবে এবং এটাই হচ্ছে একটি নিদর্শন তালুকের নেতৃত্বে আল্লাহ সোহামতুল্লাহ বলেছেন সেই সিন্ধুকে বহন করে আনবে ফেরেস তারা যেন এর মাধ্যমে তাদের মধ্যে বিস্ময় জাগে এবং হারানো বিশ্বাস তাদের মধ্যে ফিরে আসে এবং যেন তারা তালুদের প্রতি আস্থা রাখতে পারে এই এই বিশেষ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাল্লাহ তালুদকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করলেন আর তাবুত যাবত একটা সিন্ধুক এবং বনিস্রাইল জাতি বনিস রাইলের লোকেরা তাদের পূর্বপুরুষের এই ব্যবহারিত সামগ্রীকে নিজেদের জন্য বারাকা বা আশীর্বাদ হিসেবে দেখত তারা এগুলোর মাধ্যমে বরকত লাভ করতে চাইত কারণ এগুলো ছিল আল্লাহতাল্লাহর আম্বিয়া বা নবী রাসুলদের ব্যবহারিত সামগ্রী যে সময়ের কথা আমরা আলোচনা করছি তালুতের সময়ে এবং এর আগে কয়েকশো বছরের ব্যবধান অনেকগুলো জেনারেশনের ব্যবধান মধ্যবর্তী সময়ে অনেক পরিবর্তন ঘটেছে করেছে এবং বর্তমানে যেই সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময়টিতে তারা ছিল অত্যন্ত দুর্বল অবস্থায় যার কারণে আল্লাহর নবীকে তারা অনুরোধ করছিল আমাদেরকে একজন যোগ্য নেতা দান করার জন্য আল্লাহর কাছে আপনি অনুরোধ করুন ফেরেজ তারা আল্লাহর তাদেরকে তাদের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য এ নিদর্শনকে তাদের সামনে এনে হাজির করলেন আলোচ মহাতা দেখে কোরআনে সাকিনা বা প্রশান্তি হিসেবে সম্বোধন করেছেন যা তাদের মনকে প্রশান্ত করল শান্ত করল এবং স্বস্তি প্রদান করল তালুদ এই মাধ্যমে রাজা হলেন তালুদ তার যে মূল দায়িত্ব মূল কাজ সেই সেনাবাহিনীকে তিনি করে তুলতে লাগলেন বনি ইসরায়েলদের বাকিদের থেকে নিজেকে এবং তার সৈন্য বাহিনীকে পৃথক করলেন পেছনে পড়ে থাকল শুধুমাত্র নারী শিশু এবং বৃদ্ধরা আল্লাহ কুরআ বলেছেন অতঃপর তালু যখন তার সৈন্য সামন্ত সৈন্য দল নিয়ে বের হল তখন বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নহরের মাধ্যমে একটি নদীর মাধ্যমে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 আল্লাহ মোহামতালা পরবর্তী ঘটনা বর্ণনা করে বলছেন অতঃপর সবাই পান করল সে পানি অল্প কিছু মানুষ ছাড়া জালুদ যখন সেই নহর বা নদীকে অতিক্রম করল তার সৈন্য বাহিনীর সঙ্গে অতিক্রম করে যাওয়ার পর তার সঙ্গে ছিল মাত্র অল্প কিছু ইমানদার তারা বলতে লাগলেন আজকের দিনে জালুদ এবং তার সেনাবাহিনী সঙ্গে যুদ্ধ করার শক্তি আমাদের নেই অপরদিকে যাদের ধারণা ছিল যে অবশ্যই যাদেরকে আপনি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে তারা বার বার বলতে লাগলেন কত সামান্য দল কত বিরাট দলের মোকাবেলায় বিজয়ী হয়েছে আল্লাহর হুকুমে নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গেই রয়েছেন তালুদ তার সেনাবাহিনী নিয়ে বের হয়ে গেলেন পনিশ্রাই জাতিকে পেছনে ফেলে নারী শিশু বৃদ্ধদেরকে পেছনে ফেলে তালুদ তা সৈন্যবাহিনীকে নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন মহাস্রীণ উল্লেখ করেছেন এই সৈন্যবাহিনীর সংখ্যা ছিল আশি হাজার সৈন্য আশি হাজার পুরুষ আশি আসার যোদ্ধা আশি হাজার যোদ্ধা কিন্তু তালুদ তিনি একজন যোগ্য নেতা তিনি সংখ্যাকে প্রাধান্য দিচ্ছেন না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 আমার মন অচল হয়ে যায় কাজেই আমি ফিতনার ভয় করছি আমাকে দয়া করে পেছনে থাকার অনুমতি দান করুন এগুলো তারা নিজেরা তৈরি করে অধুহা দেশে ব্যবস্থাপন করছিল যেমন তারা বিরত থাকতে পারে রাসুদুল্লাহ সাল্লাহ আসসালাম তিনিও জানতেন এই সমস্ত ব্যক্তিরা মুনাফিক এবং এর পেছনে পড়ে থাকবে আল্লাহ সুহাম কোরানিদের সম্পর্কে বলেছেন যদি তারা বের হওয়া দৃঢ় সংকল্প গ্রহণ করত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতো অবশ্যই এর জন্য কিছু সরঞ্জাম প্রস্তুত করত নিজেদেরকে তৈরি করত কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয় কাজী আল্লাহ তাদেরকে করে রাখলেন এবং আদেশ হলো। তোমরা বসে থাকো বসে থাকা সঙ্গে তাদের মধ্যে তারা লড়াইয়ের প্রতিহাত এই সমস্ত বিপরীতে যদি তারা সত্যি আন্তরিক হতো সত্যবাদী হতো আল্লাহ বলছেন অবশ্যই তারা কিছু প্রস্তুতি গ্রহণ করত সরঞ্জাম প্রস্তুত করত নিজেদেরকে প্রস্তুত করত শেষ মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষা করত না কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত বিলম্ব করেছে এবং যখন সময় এসে উপস্থিত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 সহযোদ্ধাকে সাহায্য করার পরিবর্তে তার মনোবলকে চাঙ্গা করার পরিবর্তে তার উল্টো মুসলিমদের মধ্যে বিভক্তি এবং এই সমস্ত ভগ্ন মন মানসিকা যুদ্ধে কাজেই তাদেরকে বসে থাকা ব্যক্তিদের মধ্যে আলোচনা অন্তর্ভুক্ত করে দিলেন তালুদ যাকে আলোচনা করেছেন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য যাকে আলোচনা নেতা নির্বাচন করেছেন কোন তিনিও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 এই চূড়ান্ত ক্লান্ত শান্ত অবস্থায় হয়তো তাদের মধ্যে এমন কোনো ছিলেন যে হয়তো পানি পান না করলে মূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন কিন্তু সেই অবস্থায় নিষেধাজ্ঞা চলে আসল পানি পান করা যাবে না এই নিষেধাজ্ঞার মাধ্যমে তাদেরকে পরীক্ষা গ্রহণ আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন তালুদ বললেন কেউ পানি পান না যে পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সে আর হতে পারবে না আর যদি পান না করো হতে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 নদীর পানিকে পান করেছে প্রথম পরীক্ষা এটা শেষ হওয়ার পর নদীর অপর পারে তালুদের সঙ্গে থেকে গেলেন মাত্র চার হাজার যোদ্ধা বাকিরা ব্যর্থ বিফল হয়ে তার পেছনে রয়ে গেল তালুদ কোন বিশাল সৈন্যবাহিনী চাননি যে ব্যক্তিরা নিজেদের পক্ষ থেকে তারা যুদ্ধের জন্য আগ্রহী ছিল নিজে থেকে তারা লড়াই করতে চেয়েছে এর এরপরও তালুদ তাদেরকে বিরত থাকতে আদেশ দিলেন তাদেরকে না আসার পরামর্শ দিলেন যখন তারা আসল এরপরে তিনি তাদের ইচ্ছা শক্তির পরীক্ষা নিলেন যাতে তিনি দেখতে পারেন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 অনেকটা বিষয়টা এরকম যে মাত্র চার হাজার নিয়ে আমরা কিভাবে জালুতের মতো অত্যাচারী শক্তিশালী রাজা তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো তাদের সৈন্যবাহিনীর দিকে তাকিয়ে দেখো আমরা মাত্র চার হাজার যারা অল্পদের মধ্যে অল্প যারা বিজয়ী হলেন পরীক্ষায় উত্তীর্ণ হলেন তাদের মধ্যে আবার এই ধরনের মানসিকতা চলে আসছে কিন্তু তাদের মধ্য থেকে আরেকটি বাচ্চা স্টেশন চলে আসলো সেখানে আরো ক্ষুদ্র কিছু ব্যক্তি সংখ্যায় অল্প তাদের আল্লাহ সুহান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 যাদের ইমান ছিল বিশুদ্ধ নিকুত, তারা মাত্র মাত্র জন থেকে জন হাঁটি সঙ্গে শেষ পর্যন্ত টিকে রইলেন একটি বর্ণনা এসেছে তালুদের বাহিনীর মুজাহিদের সংখ্যা এবং আল্লাহ রসুলের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদের সংখ্যা ছিল একই তিনশো দশের কিছু বেশি এটা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে তালুদ সত্যিকারের যোদ্ধাদেরকে পৃথক করেছেন যারা সক্ষম তাদেরকে পৃথক করেছেন অক্ষমদের কাছ থেকে আশি হাজার লোকের মধ্য থেকে দুই দফায় বাছাই করে প্রথমে চার হাজার পরবর্তী তিনশো দশের কিছু বেশি যোগ থাকে তার পৃথক করেছেন এই সমস্ত ব্যক্তিরা যখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করলেন তাদের সম্পর্কে আল্লাহ মোহাম্মতাল্লাহ কুরআ বর্ণনা করে বলেছেন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 আমাদেরকে দৃঢ়পদ রাখো এবং আমাদেরকে সাহায্য করো এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জালুতের মুখোমুখি হওয়ার পূর্বে ময়দানে যাওয়ার পূর্বে তালুদ তার সুন্দরবাহিনীকে নানাভাবে পরীক্ষা করেছেন এটা দেখার জন্য তারা প্রকৃত ধৈর্যশীল শক্তিশালী এবং চূড়ান্ত বদ্ধপরিকর কিন্তু যখন তারা জালুতের মুখোমুখি হলেন তখন আর কোন ধৈর্যের পরীক্ষা নয় শক্তির পরীক্ষা নয় প্রতিজ্ঞা নয় সব কিছুকে দূরে ছড়িয়ে ফেলে একমাত্র আল্লাহর কাছে তারা নিজেদেরকে চূড়ান্ত ভাবে সমর্পণ করে দিলেন যুদ্ধের জন্য হাতিয়ারের প্রয়োজন রয়েছে প্রয়োজন নানা রকম হাতিয়ারকে ব্যবহার করতে হয় কিন্তু সেগুলো হতে যুদ্ধের আগের প্রস্তুতি যখন আপনি যুদ্ধের ময়দানে উপস্থিত তখন আমরা দেখতে পাই এগুলোর উপরে এই হাতিয়ারগুলোর উপরে কোন আসবাবের উপরে মুসলিমরা নির্ভরশীলতা রাখেন না তারা নির্ভর করেন একমাত্র আল্লাহ সাহায্যের উপরে বতরের যুদ্ধে আল্লাহ রসুল ইসলাম যুদ্ধ শুরু করার পূর্বে সবাইকে শাড়িবদ্ধ করে দাঁড় করালেন দিক নির্দেশনা দিলেন শাড়ি ঠিক করে দিলেন সব কিছু ঠিক করে দিলেন কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম তখন তিনি কি করলেন উঁচু টিলার উপরে তিনি দাঁড়িয়ে কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলেন এই সময়টা মুসলিমদের পুরোপুরি দায়ী দায়িত্ব আল্লাহ হাতে সমর্পণ করে দেওয়ার সময় কাজে সেই ক্ষুদ্র দল যারা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ময়দানে এসে উপস্থিত তারা যখন জালুতের সম্মুখীন হলেন তারা বললেন রব্বানা আফরিক আলাইনা সাবরান হে আমাদের রব আমাদেরকে আপনি আবৃত করুন আমাদেরকে ঢেকে দিন খবরের মাধ্যমে ও সাব্বিদ আকদা আমাদের কদমগুলোকে দৃঢ় রাখুন মাটিতে জমিয়ে রাখুন আমাদেরকে সাহায্য করুন ভয়ঙ্কর আকার ধারণ করেছে তালুতে নিকট এসে উপস্থিত হল ক্ষুদ্র আকৃতির একজন ব্যক্তি তিনি বললেন আমি জালুতে মোকাবেলা করব। তালুত অবাক হয়ে তাকিয়ে দেখলেন এ তো অল্প একজন বালক মন্ত্র কাজেই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 তার বিপরীতে যোদ্ধা হিসেবে সামান্য একজন বালককে দেখে সে বলল তুমি তো একজন একটা শিশু মাত্র আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই না ফিরে যাও বরং আমার সাথে যুদ্ধে সক্ষম শক্তিশালী কাউকে পাঠো আমি তোমাকে হত্যা করতে চাই না জবাবে সেই বালক কি বলেছিল কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাই এই বলে সেই বালক তার গুলটিতে একটি পাথর গেথে জালুতের চোখ লক্ষ্য করে ছুড়ে মারলেন এবং জালুত মৃত্যুবরণ করল আল্লাহ মহামতাল্লাহ কোরআনে বলছেন এরপর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুদকে হত্যা করলো আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য এবং অভিজ্ঞতা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 জালুদকে হত্যা করার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি তিনি হত্যা করলেন তিনি একজন বালক তিনি হচ্ছেন দাউদ আলহিস্লাম তিনি তখনও নবত লাভ করেননি সেনাবাহিনীর সাথে থাকা একজন ক্ষুদ্র যোদ্ধামাত্র তালুদের পরে তিনি হলেন বনে ইসরায়েলের রাজা বনে ইসরায়েলের নেতা বনে ইসরায়েল তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখল পুনরায় জেরুসালামের পথ এই জিহাদের মাধ্যমে তাদের জন্য উন্মুক্ত হল এই বিজয় দাউদ আলাম এবং সুলাইমানের নেতৃত্বে ঘটলেও মূল বিজয় এসেছে সেই তিনশো চোদ্দ ভর করে ঠিক যেভাবে খিলাফা প্রতিষ্ঠিত হয়েছিল বতরের যুদ্ধে তিনশো জন মুজাহিদের জিহাদের মাধ্যমে খিলাফা এভাবে প্রতিষ্ঠা লাভ করে মুখের কথার মাধ্যমে খিলাফা প্রতিষ্ঠা হয় না বরং এটা প্রতিষ্ঠিত হয় ত্যাগের মাধ্যমে রক্ত এবং খাম বিসর্জন দিয়ে যুদ্ধে জয়পরাধের সংখ্যার কোন বিষয় নয় বরং তা অন্তরের ইমানের সাথে আল্লাহর উপরে নির্ভরতা আল্লাহর সম্পর্কিত বিষয় যখন বনী ইসাইল বিজয় অর্জন করলো এই সময়টা যে সময় এটা ছিল বনীসা জন্য সবচেয়ে সুখের সমৃদ্ধির সময় তাদের গোল্ডেন এজ স্বর্ণযুগ কিন্তু পরবর্তী ইতিহাস শুধুমাত্র তাদের অধপতন এবং দুর্নীতির ইতিহাস এমনকি আম্বিয়াদের অভিশাপ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 এমনকি এই নবীদের জীবনী সিরিজের শেষ পর্যন্ত বনী ইসরা ঘটনাগুলোই বারবার আসবে কারণ মুস আল্লাহ সাল্লাম পরবর্তীতে যারা নবীরা চলে এসেছেন এমনকি ঈসা আল্লাহাম পর্যন্ত তারা প্রত্যেকেই বনি ইসরাইলের মধ্যে এসেছেন কাদের আমাদের এই সিরিজের শেষ পর্যন্ত আমরা এই জাতিকে নিয়ে আলোচনা চালিয়ে যাব কারণ পরবর্তী প্রায় সমস্ত নবী বন ইসরাইলের অন্তর্ভুক্ত আলাস মহামতাল্লাহ এই বনি ইসরা জাতিকে নবীদের জাতি ওলামাদের জাতি এভাবেই তৈরি করে নিয়েছিলেন সময়ের সেরা আলেম ব্যক্তিরা বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন তাদের অন্তর্ভুক্ত কিন্তু যখনই তারা আল্লাহর কিতাব গুলোকে পেছনে ফেলে সামনে অগ্রসর হওয়া চিন্তা করল ঠিক সেই সময় থেকেই তাদের পতনের শুরু এবং এক সময় তারা পরিণত হল আল্লাহর অভিশপ্ত জাতিতে অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অথবা ফেসবুক পেজ ডবল ডবল্যু অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ড্যু